Assalamu alaikum warahmatullahi wabarakatuhu. Inna alhamdulillah na ahmaduhu wa nasta'inuhu wa nasta'oghfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min seyyi'ati a'malina. Man yahdihillahu falamudilla lahu wa man <imitation> yudlil falaha diyalah. Wa ashahadu an la ilaha illa allahu ahdahu la sharika lahu wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. Shama'ani tashrik বিগত পর্বসমূহে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলে রচিত বযানো ও আকিদা তাহলুসুন জামা বা আহলসুনুল জমাতের আকিদা যা আল আকিদা তহাবি নামে বিখ্যাত সেই মতনটি নিয়ে আলোচনা করছিলাম ইমাম তহাবির রহমতুল্লাহ আলাই তাঁর এই আকিদার গ্রন্থে তাহিদুল আসমা সেফাত বিস্তারিত আলোচনা করেছেন আমরা সে সমস্ত আলোচনার বেশ কিছু অংশ আমরা এর পূর্ববর্তী বিভিন্ন পর্বে আলোচনা করেছি আজকে আমরা তার ধারাবাহিকতা রক্ষা করে ইমাম আবুজাফর তহাবির রহমতুল্লাহ আলাই আল্লাহর নাম ও গুণের ব্যাপারে যে সমস্ত কথা বলেছেন তার কিছু অংশ উল্লেখ করব ইমাম আবুজাফর তহাবির রহমতুল্লাহ বলছেন হাই ইউনুতু তিনি চিরঞ্জীব কখনো মারা যাবেন না সর্বসত্তার ধারক সব কিছু তিনি ধারণ করেন নিজে নাম তিনি কখনো ঘুমান না এই দুটি শব্দ তিনি বলেছেন এর প্রত্যেকটি শব্দের সাথে অনেকগুলো বিধান জড়িত রয়েছে আমরা ইনশাআল্লাহ এই বিধানগুলো আলোচনা করব প্রথমে আমরা এই আল্লাহ তালা যে তিনি চিরঞ্জীব তার দলিলটা উল্লেখ করব কোরআনে করিম আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ আয়াতুল কুরসি বিখ্যাত আয়াতুল কুরসি যাতে যাকে আয়াতুল কুরসি আমরা সবাই চিনি রসল্লা সাল্লাইসাল্লাম যে আয়াতটি সম্পর্কে বলেছেন কোরআনের সবচেয়ে বড় আয়াত শ্রেষ্ঠ আয়াত এবং সম্মানিত আয়াত সেটি হচ্ছে আয়াতুল কুরসি কারণ সেখানে কুরসির আলোচনা এসেছে আর কুরসি হচ্ছে আর্শের সামনে সেটা আমরা বিগত কয়েকটি পর্ব আলোচনা করেছি তো এখানে এই আয়াতের ভিতরে এত গুরুত্ব কেন দেয়া হলো। গুরুত্ব এই জন্য আয়াতটিকে দেওয়া হল যে এখানে আল্লাহ তালা নাম এবং গুণের বর্ণা রয়েছে আল্লাহ তার নাম এসেছে লাহ ইাহু এটা তাহিদুল লোহিয়া প্রথম তাহিদুল আসমহ সেফাত আসছে তাহিদুল আলহাইল কয়ুম তিনি চিরস্থায়ী তিনি চিরঞ্জীব কাইম সর্বসত্তা ধারক সেই হিসাবে এখানে তাহিদুল রবিয়া প্রথমে আল্লাহ বলি আসছে তারপরে আসমহ সেফাত আসছে তারপর আল্লাহ উল্লহিয়া আসছে তিনটাই আসছে এক এই কথার ভিতরে আল্লাহ উল্লাহ আলহাইল কাইম এই জন্য অনেকেই এই আয়াতের এই অংশটুকুকে বলেছেন আলামুল্লাহম আল্লাহর মহান নামের অংশ কারণ এর ভিতরে সবই রয়েছে তারপর যে জীবিত তিনি মারা যান না আর সবাই মারা যাবে ইস হাদিস্লাম বলেছেন ওয়াল মানুষ এবং জিন মারা যাবে কোরআনে করিম আল্লাহ তাল নবী মোহাম্মদ সাল্লাম সম্পর্কে বলেছেন ওমা জায়ল না কাবিলিকা আপনার পূর্বে আমি কারো জন্য করি নাই খুলদ স্থায়ী যে তারা চির স্থায়ী হবে চিরঞ্জীব হবে এমন ব্যবস্থাপনা আমি করে দিইনি মিম কাবলিকাল খোলদ আফাই মিতা ফাহমুল খালিদুন আপনি যদি মারা যান তারা কি সবসময় স্থায়ী হবে তারা তো মারা যাবে অন্যায় তার লারা বলছেন ইন্নাক মাইয়ে তুন ইন্না হু মাইয়তুন আপনিও মারা যাবেন তারাও মারা যাবে তাহলে আল্লাহ তালা একমাত্র তিনিই হচ্ছেন চিরঞ্জীব আর কেউ দাবি করতে পারে না তিনি সারা সারা জীবন বাঁচবা সবসময় বাসবেন এরকম দাবি কেউ করতে পারে না এবং কারোর জন্য সে সেই গুণাগুণ নেই আল্লাহরাবুল ইজ্জতেই একমাত্র এই গুণের অধিকারী আল্লাহ রবুল ইজতে একমাত্র এই গুণের অধিকারী কোরআনে করিম আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন আল্লাহ হাইল কাইম সুরা আলহ ইমরানেও সেটা বলেছেন তিনি আলহাই হু আল্হাই তিনি অন্য আয় বলেছেন তিনি একমাত্র চিরঞ্জীব তোমরা সুতরাং তারই আবাদত করো লাহ তিনি সুরাত আল্লা তালা বলেছেন ওয়াহনাতিল উজুহাই আর চেহারা সমূহ বিনীত হয়ে গেছে লিলহাইল কয়ুম হাসার মাঠে সবাই দুনিয়ার বুকে যে যা করুক আর না করুক হাঁসরের মাঠে সবাই বিনিত হবে আল্লাহর সামনে যিনি হাই তিনি সব চিরঞ্জীব সর্বস্বত্তা ধারক যিনি সবকিছু নিজে সবকিছু সবকিছু সবকিছু তিনি ধারণ করে আছেন কোন কিছু নষ্ট হতে দেন না তার জন্য সবকিছু হাসরের মাঠে বিনীত হবে সেটা বলেছেন সেখানে আল্লাহ তার গুণ হাই এবং কাইমকে উল্লেখ করেছেন اور اللہ تعالی قران کریم میں یہ آیت بُلّہ کرشن و لا يموت وسبح بحمده سورہ فرقان 25 نمبر آیت اللہ تعالی بولچن যে আর তুমি ভরসা করো اللہ حییر اوپر এমন حییر اوپرے এমন জীবিত সত্তার اوپرے جنی لا يموت কখনো মারা যাবেন না وسبح بحمده এবং প্রশংসক সাথে সাথে রসুল্লাহ সালাইসাম বলেছেন আল্লাহ তালা ঘুমান না তার জন্য ঘুমানো উপযোগী নয় ঘুম মানুষ আসে অবসাদ থেকে দুর্বলতা থেকে আর আল্লাহ তালার জন্য কোন দুর্বলতা নেই আল্লাহ তালা দুর্বরতা গুণ আল্লাহ তাল সাব্যস্ত করা যাবে না এটা শুধু কাফেরাই করে থাকে করে থাকে ইহুদিরাই করে থাকে ইহুদিরা বলতো আল্লাহ তালা সপ্তম দিনে আল্লাহ তালা তখন অবসর নিয়েছেন এবং আল্লাহ আল্লাহতলা কষ্ট পেয়ে সেক শান্তি প্রশান্তি নিয়েছেন ইত্যাদি বলে থাকে তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন যে খরাক নয় সময় ফিসাম ছয় দিনে আমি আসমান জমিন সৃষ্টি করেছি ওমা মাসাল আমাকে কোনোরকম ক্লান্তি পেয়ে বসেনি ইউদিরা যে যা বলতো তার বিরুদ্ধে আল্লাহ তালা এই জন্য সে আয়ত্নাজির করলেন তার বোঝা গেল কোরআনে করিম আল্লাহ তালা জীবন চিরস্থায়ী জীবন সাব্যস্ত করেছেন আল্লাহ তালা নিজের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলেছেন যে তিনিও মারা যাবেন অনুরূপভাবে প্রত্যেকটি জীবেই মারা যাবে কোরআন হাদিস দ্বারা তা সাব্যস্ত কোরআনে করিম আল্লাহ তালা যেন বলেছেন কুল্লুন আব সিনাতম وَيُنْمَى تُوَفَّاوَنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ فَتِكْتِي সত্তাই মারা যাবে আল্লাহ ব্যতীত কুল্লু নাফসিন দাইকাতুল মাউত وَإِنَّمَا تُوَفَّاوَنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ তোমাদেরকে পরিপূর্ণভাবে কিয়ামতের দিন তোমাদের প্রতিফল দেয়া হবে সেই প্রতিফল হবে তোমাদের আমলের বিনিময়ে তোমরা যা আমল করছো সেটা এখানে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য এইটা আমাদের সাব্যস্ত করা করোনা হাদিস দ্বারা সেটা সাব্যস্ত হয়েছে এই যে হায়াত এই আল্লাহ চিরঞ্জীব সত্তা বা তার সব সময় তিনি জীবিত এই যে কথাটা আমরা বলছি কোরআন হাদিস তারপরে মানুষের বিবেক এবং ফেতরা সবকিছু প্রমাণ করে যে আল্লাহ ইত চিরঞ্জীব সত্তা এ একটি গুণ সাথে সাথে আমাদের ইমাম আবুজাহর তহাবি রহমতুল্লাহ আলাই হাইগুনের বলে চিরঞ্জীব হাইগুন শব্দটি বলে সাথে বলিয়ে দিয়েছেন লাইয়ামুথ লাইয়ামুথ কেন বলেছেন এটা হচ্ছে মূলত হাই এর ব্যাখ্যা হাই এর ব্যাখ্যায় জন্য যে মনে করতে পারে কেউ কেউ যে হাইয়ার তো জীব জীবিত কারণ দুনিয়াতে অনেক মানুষই জীবিত আছে কোরআন কারিমা আল্লাহ তালা বলেছেন যেমন আখরাতে জীবন অনেক লম্বা হবে সেটা হচ্ছে বলেছেন অনাল আঃরাত হাইয়ান লাউকানুয়া আলমুন আখরাতে জীবন হচ্ছে জীবন যদি মানুষ তা বুঝতো হায়াওয়ান এখানে হাইওয়ান আল্লাহ তালার এই যে গুণ তিনি হাই তিনি কখনো ঘুমান না কোরআনে কারিমেসিটি আল্লাহ তালা বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম হাইয়ুন লা يموت কাইয়ুমুল লা ینام চিরস্থায়ী ধারক ধারক বাহক তিনি ঘুমান না কোরআন কারীম আল্লাহ বলেছেন লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম তার কোনো তন্দ্রা তাকে পেয়ে বসে না কিন্তু সেটা গুণ নয় কারণ তাঁকে কোন রকমের কোন রকমের হবে। আমাদের ইমাম দেখা গেছে যে আল্লাহ তালার জন্য হাই তিনি বলেছেন হাইন আল্লাহ তালা হাইয়ামুত এমন জীবিত যে কখনো তিনি মারা যাবেন না আবার হচ্ছেন কাইয়ানাম এমন चीज एम सर्वसत्ता धारक कखो घुमान ना घुमे गुजु नष्ट सी कखो घुमान ना ये विश्वास करते हैं एक जिन दरकार गुन, से हाय एक गुण जे गुण टी मानुषर आ मानुष्टा जीवन आल्ला तला जीवन आनुष्नि आल्ला तला जीवन निर्धारण कर आल्ला तला निजे जन हाई घोषणा करटार मध्य बिराट पार्थक्य মানুষের জীবন আল্লাহতালার পক্ষ থেকে দানকৃত আর আল্লাহতালাটা তার স্থায়ী গুণ নিজের গুণ এই গুণ কাদিম এই গুণের সাথে কারো কোনো সামঞ্জস্য নেই অথচ মানুষও হাই হয় মানুষের জীবিত হয় মানুষকে আল্লাহ তালা জীবিত করেন আহিয়াই নেয়া আল্লাহ তালা নিজে বলছেন আমি জীবিত করি রব্বা নামাতানা স্নাতাই নেই মানুষ বলবো আহিয়াই তানা স্নাই স্নাতাই না আপনিও দুই আমাদেরকে দুইবার মুক্তি দিয়েছেন দুইবার দুইবার জীবন দিয়েছেন मानुष्टा मा हो जा जीवन आल्ल उभयार्थक्य प्रभाव चलेना बुझा गया सामान्यतम अर्थ मिल हम एक रकम होते जरूरी नर प्रत्येक गुण जर गुण तरह अनुजाई गुणान्वित करते मानुष्टर जीवन मानुष्टर जीवन सृष्टिक सामंजस्यपूर्ण আর জীবন তার নিজের সাথে সামঞ্জস্যপূর্ণ একটার সাথে একটা সাব্যস্ত করলে একটা একটা সাথে কোনো কন্ট্রাডিক্টরি নেই বা একটার একটা সাব্যস্ত করা যাবে না যে তার জীবন আছে বলে আমার জীবন সাব্যস্ত করবো না বা আমার জীবন আছে বলে আল্লাহ তালার জন্য জীবন সাব্যস্ত করবো না এই জাতীয় কথা যেন আমরা না বলি বরং আমরা সবসময় বলি যে প্রত্যেকের প্রত্যেক সত্তা যেমন তার গুণাগুণ তেমনি হয়ে থাকে সত্তার জন্য তার গুণ আমরা সাব্যস্ত করব। এবং যে প্রত্যেক সপ্তাহের জন্য তার গুণ সাব্যস্ত করব যেমনি ভাবে সে সপ্তাহের জন্য উপযোগী পরিপূর্ণ একটি গুণ মানুষের গুণের সাথে সেটার কোনো তুলনা চলবে না মানুষের জীবনের সাথে সেটার কোন তুলনা চলবে না আল্লাহ তালার যে জীবন সেটা হচ্ছে পরিপূর্ণ লাইসা কামিজাই মহুসামিউল বাসির তার গুণের মতো আর কোন গুণ নেই এবং তিনি তার মতো তার গুণের মতো তার কোনো গুণ নেই তবে তিনি সর্ব সর্বস্ত্রতা সর্বদ্রষ্ট আল্লাহ সর্বদ্র আল্লাহ তালা করিম বলে দিয়েছেন সুতরাং সাব্যস্ত করতে হলে আল্লাহর জন্য গুণাগুণ সাব্যস্ত করতে হলে এই নীতি অবলম্বন করতে হবে আমাদের ইমাম জৈব বলেছেন যে হায়াত সাব্যস্ত করব এবং কাইউম আল্লাহ তালা তালে সাব্যস্ত করব কিন্তু দুনিয়াতেও মানুষের হায়াত আছে আল্লাহ আল্লাহ তাল সাব্যস্ত করেছে মানুষের জন্য হায়াত কিন্তু সেই হায়াতের সাথে আল্লাহ তালা হায়াতের সাথে কোনো তুলনা চলবে না এই কথাগুলো আমরা এই জন্যই বললাম যে আমাদের কিছু নীতি নির্ধারণ করতে হবে এই বিষয়গুলোতে একটি নীতি গুরুত্বপূর্ণ তিনটি নীতি সবসময় আমাদের মাথায় রাখতে হবে মৌলিক নীতি এই তিনটি নীতি এক নম্বর হচ্ছে কোরআন একিমে এবং আল্লাহ আল্লাহ রসুল সাল্লা তার হাদিসে যে সমস্ত নাম এবং গুণ আল্লাহর জন্য আল্লাহ এবং তার রসুল সাব্যস্ত করেছেন সেগুলিকে সাব্যস্ত করতে হবে কোনোরকমের তুলনা অপব্যাখ্যা বা কোনোরকমের ধরন নির্ধারণ পীতিতেই কোন রকম ধরন নির্ধারণ ব্যতীত এবং কোন রকমের অর্থহীন করা থেকে এটাকে আর ভিতরে বলা হয় নির্ধারণ করে এই তিনটি কাজকে অবশ্যই বাদ হবে তাকিফ ধরন নির্ধারণ করা যাবে না তাহরিফ কোন রকমের অপব্যাখ্যা করা যাবে না ওলা তাকি ধরন নির্ধারণ করা যাবে না এবং ওলা তমসিল কোন উপমার দেওয়া যাবে না যে তারটা অমুকের মতো বা তার উদাহরণ দেওয়া যাবে না এরকম উদাহরণ দেওয়া ব্যবহার এই আল্লাহ জন্য কোনো গুণ সাব্যস্ত করা যাবে না কিন্তু সাব্যস্ত করতে হবে কোরআন এবং সূন্যাস যা আসে সবগুলি করতে হবে দ্বিতীয় মূল হচ্ছে যে কোরআন এবং সূন্যায় যে সমস্ত নাম সমস্ত নাম বা গুণ আল্লাহ জন্য সাব্যস্ত করা হয়নি সেগুলি সাব্যস্ত করা যাবে না সেগুলি সাব্যস্ত করা যাবে সেগুলি অস্বীকার করতে হবে যেগুলি আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য এগুলি গ্রহণযোগ্য নয় যেমন আল্লাহ তালার সন্তান হওয়া আল্লাহ তালার ঘুম আল্লাহ তালার জন্য ঘুম সাব্যস্ত করা আল্লাহ তালার জন্য তন্দ্রা সাব্যস্ত করা এগুলি কোনোটাই সাব্যস্ত করা যাবে না কারণ এগুলি আল্লাহ তালা তা কোরআনে কারিম এবং রসুল্লাহ সাল্লাম তার হাদিসে আল্লাহ তালা থেকে নিষেধ করেছেন যে আল্লাহ তালার এই সমস্ত গুণাগুণ নেই তো এই সমস্ত গুণাগুণ না থাকা আল্লাহ তালার জন্য মূলত পরিপূর্ণ সত্তার প্রমাণ কারণ কোনো ভালো গুণ নয় সুতরাং বুঝতে পারছি দুইটি মৌলিক কায়দা হচ্ছে যে কোরআন এবং সুন্না যা আসছে সেটাকে অবশ্যই সাব্যস্ত করতে হবে দ্বিতীয় হচ্ছে যা নিষেধ করা হয় সেগুলি অবশ্যই বাদ দিতে হবে সেগুলি সাব্যস্ত করা যাবে না তৃতীয় হচ্ছে সিফাত আওয়াল আসমা এই নাম এবং গুণগুলোর যে মৌলিক কি ধরন কি ধরন সেটা সাব্যস্ত সেটা সাব্যস্ত করার আশা আকাঙ্ক্ষাও ছেড়ে দিতে হবে কোনোভাবেই এই কাজটি করা যাবে না যে ধরন কিরকম আল্লা জন্য কি ধরনের নাম নামটা কি ধরনের হলো তার কিভাবে তিনি এটা দিয়ে মোতাসে হলেন গুণান্বিত হলেন অথবা তার গুণগুলো কিভাবে এগুলি দিয়ে কিভাবে তিনি গুণান্বিত হলেন এই জাতীয় কোন কিছু ধরন নির্ধারণ করা যাবে না ধরন যদি নির্ধারণ করা হয় তখন সেটা হয়ে যাবে শিরকের অন্তর্ভুক্ত এবং সেটা হয়ে যাবে গুনার অন্তর্ভুক্ত কখনো কখনো সেটা কুফুরিতে মানুষকে নিয়ে যাবে এই তিনটি জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে প্রথমত ইসবাত অর্থাৎ সবকে সাব্যস্ত করতে হবে কোরআন সূন্যায় যেভাবে আসছে সেইভাবে কোনো কোন রকমের অপব্যাখা কোন রকমের উপমা কোন রকমের উপমা বা কোন কোনোরকমের তাহারিফ অথবা দিল ছাড়া পরিবর্তন ছাড়াই সাব্যস্ত করতে হবে দ্বিতীয়ত যেটা করতে হবে যে সমস্ত নাম নামগুনকে অস্বীকার করেছে কোরআন সূন্যায় যে এগুলি আল্লাহর জন্য নয় এগুলি আল্লাহর জন্য নয় এইভাবে যেখানে আসছে সেটাকে সেইভাবে বলতে হবে যে এটা আল্লাহ আল্লাহর জন্য এই গুণাগুলি নেই এটা সাব্যস্ত করতে হবে তৃতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ এবং তার রসুলের আল্লাহ এবং তার রসুল সাল্লাহ যে সমস্ত গুণ সাব্যস্ত করেছেন সেইগুলোর মৌলিক অর্থ যে কিভাবে তিনি গুণান্বিত হলেন ধরনটা নির্ধারণ করা যাবে না বরং বলতে হবে এইভাবে যে কামাই আলি কবি আল্লাহ এবং তার রসুলের কোরআন এবং সুন্না যে সমস্ত তার রসুলের বাণীতে অর্থাৎ কোরআন এবং সুন্না যে সমস্ত নাম এবং গুণ আল্লাহর জন্য সাব্যস্ত হয়েছে সেগুলোর কোনো ধরন আমরা নির্ধারণ করবো না कमाय आलि क्या नाम गुणगुल्ला उपयुक्त प्रजोज्य है अर्थ बुझी कर्थ बुझी बुझीना यह नाम ए गुणगुल्क सब्यस्त करते बोझा गया तीन मौलिक नीति सब समय साथे रखते जेको बेपारे जखी को आई मौलिक नीति सब्यस्त करते हैं जमन आल्ला कुरने कैरिमे যে আল্লাহ তালা আল্লাহ তালার হাত আছে তিনি বলেছেন হাত তাদের হাতের উপরে নিঃসন্দেহে তাদের হাতের উপরে আল্লাহ তাল্লাহ হাত আল্লাহ তালা হাত তিনি সাব্যস্ত করেছেন এখন আমরা বলব যে হাত শব্দটা ইয়েদ শব্দের অর্থ হাত এটা আমরা বুঝি কিন্তু এই এই হাত বলতে আমাদের হাত কখনো বোঝানো হয়নি বা আমাদের পরিচিত কোনো হাত বোঝানো হয়নি যখনই আমার অন্তরে কোনো হাতে ধারণা আসবে তখন সেটাকে আমরা তাড়িয়ে দেবো বলব যে এটা নয় বরং আমরা বলব যে ইয়াদ তালি কবি জালা আলিহি এমন হাত যা আল্লাহর জন্য প্রযোজ্য কিন্তু এটাকে আমরা অপব্যাখ্যা করে বলবো না ইয়াদ ক্ষমতা ইয়াদ শক্তি ইয়াদ অর্থ ন্যায়মত আল্লাহ তালা কুদরতি ইয়াদ বা এই জাতীয় কোনো শব্দ বলবো না বা বলবো যে ইয়াদত্ত আসলে হাত এটা আমরা বুঝছি দ্বিতীয় কিভাবে তার কি রকম তার হাতটা তার হাতটা কি আমাদের হাতের মতো কিনা ইত্যাদি এরকম কিছু আমরা নির্ধারণ করব না নির্ধারণ করলে সেটা হয়ে যাবে শিরিক এবং কুফুরি এবং সেটা করা যাবে না তাহলে আমরা বুঝতে পারছি যে তিনটি মৌলিক নীতি সবসময় আমাদের সাথে রাখতে হবে এই মৌলিক নীতির কোন রকমের বিচ্ছুতি ঘটলে তাহিদুল আসমা ও সিফাত সাব্যস্ত হবে না বরং তাহিদুল আসমা সেফাতের মধ্যে সবসময় তার প্রত্যেকটি নামের ক্ষেত্রে আল্লাহ নাম গুণের ক্ষেত্রে সেটা প্রয়োগ করবে এবং মনে করবে যে তাঁর জীবন আছে তবে তাঁর জীবন আমাদের জীবন মতো নয় হাইয়ে যেমন অর্থ করতে পারি সেভাবে আমরা অর্থ করব কিন্তু সেটার ধরন নির্ধারণ করব না অনুর ভাবে যেগুলি তিনি নিষেধ করেছেন সেগুলিকে আমরা নিষেধ করব যেমন তিনি নিষেধ করেছেন কোরআনে কারিমে যে লা তাহ সিনে তুমালান তার কোনো ঘুম এবং তন্দ্রা পেয়ে বসে না আমরা বলি হ্যাঁ তার কোনো ঘুম এবং তন্দ্রা পায় না মা মাম্মানা মিল্লোভ তার কোনো ক্লান্তি পায় না আমরা এটা বলবো যে আসছে এর চেয়ে বাড়ি আগ বাড়ি আরও বাড়িয়ে বলবো না যেটা তিনি বলেননি কারণ শুধু শুধু মাত্র একটি একটি জিনিস নাই নাই সাব্যস্ত করার মধ্যে কোন ফায়দা নেই বরং যেটা আল্লাহ তালা গুণাগুণ দিয়ে আল্লাহ গুনাগুন যত বেশি বর্ণনা করব তত বেশি আমরা আল্লাহ রবসতে পারবো এবং তারাই আবার সুন্দরভাবে করতে পারবো বিষয়টি স্পষ্ট হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আল্লাহর নামগুনের উপর আরো কিছু আরো কিছু নীতিমালা আমরা বর্ণনা করবো ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি